আয়শা রাজিয়াল্লাহ তালান্না হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করতেন যে সূর্যরশ্মি তখনও তার ঘরের মধ্যে ছিল আর ছায়া তখনও তার ঘর হতে বেরিয়ে পড়েনি